আসসালামু আলাইকুম ওরকতাতিল্মাদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইস আল আসমা কিতাব সিফাত আল্লাহ সুবাহী সম্পর্কে ও ক্ষেত্রে আল্লাহ সুবাহান যে একত্রবাদ শুধু তার জন্যেই এ নামগুলিকে খাস করে নেওয়া এবং তার জন্যই এই গুণাবলীগুলিকে সীমাবদ্ধ করে নেওয়া ক্ষেত্রে অন্য কোন মাহ নাম ও গুনাবলীর ক্ষেত্রে শরিক না করা এটি হচ্ছে তাও হেদ এর তৃতীয় প্রকার আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম সম্পর্কে কয়েকটি দিক আলোচনা করেছি এখন আল্লাহ রব আলমিনের যে গুনাবলী গুলি। সেগুলি সম্পর্কে আমরা কয়েকটি দিক আলোচনা করব প্রথম বিষয় হল আল্লাহ রাবুল্লাহ আলমিন এর যে গুণাবলী বা সেফাত এগুলি সাধারণত কয়েক প্রকার হয় একটা হল সেফাত জাতিয়া সেফাত জাতিয়া বলা হয় আল্লাহ সুবাহ যে জাত সত্তা সত্তার সাথে যে গুণগুলি সবসময় সম্পৃক্ত থাকে কখনো সত্তা থেকে সেই গুণগুলি ছিন্ন হয় না ভিন্ন হয় না সেগুলিকে বলা হয় সেফাত জাতিয়া যেমন আল্লাহ রবুল আলমিন তিনি হলেন রাহিম তিনি হলেন আলিম তিনি হলেন সামিয় তিনি বসির আল্লাহ রবুল্লা আলমিনের এই গুণগুলি যে শ্রবণ করা দর্শন করা জ্ঞানী হওয়া এগুলি আল্লাহ রবুল্লাহ সব সময় রয়েছে আর কতগুলি সেফাত রয়েছে যেগুলিকে বলা হয় সেফাত আল ফেয়ালেফাত আমরা বলবো যে সেফাত ফেয়ালিয়া বলা হয় ওইগুলি আল্লাহ রবুল্লাহ আলমিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি হলো কর্মের দিক থেকে আল্লাহ রবুল্লা আলমিন যখন ইচ্ছা করেন তখন সেই কর্ম করেন যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রবুল্লা আলমিনীর একটি বৈশিষ্ট্য হল আ নজুল নজুল মানে অবতরণ করা অবতরণ কি হাদিসে এসেছে আল্লাহ রসুল সালাম বলেন প্রতি রাত্রিতেই রাত্রির যখন এক তৃতীয়াংশ বাকি থাকে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 शेष पृथिवी आसमान अवतरण कर घोषणा दें एज बला दोआा कबुलर समय मध्य सब चे उत्तम समय हल्की समय जो आल्लाजे बंदा के घोषणा दें क्या क्षमा चाहबे এই সময়টা এই জন্য তাহাজুদের জন্য উত্তম সময় হলো সেই সময়টা তো এই হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ রবুল্লা আলামিন। তার যে অবতরণ তিনি উপরে সেই অবতরণ হওয়াটা এটা সব সময়ের জন্য নয় যখন তিনি ইচ্ছা করেন তখন অবতরণ হয় যখন করেন না তখন না ঠিক অনুরবভাবে এ ধরনের কিছু শফাত বা গুল সেগুলিকে বলা হয় আস্তেফাত আল ফেয়াল ইয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের করণিকত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 सबकि सुबहर मुखाफिकी आल्लाका नए समादाफिकी न सेफा कत गुणवी क्षेत्र नाम क्षेत्र जमीन शुनेति नाम आल्ला एक गुण सम्पृक्त रही है क्योंकि गुण क्षेत्र से गुण क्षेत्र आल्ला बैशिष्टर क्षेत्र ना थकते যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে গুন্টির কথা আমরা বললাম যে অবতরণ করা এটা কোন নাম নয় কিন্তু এটা আল্লাহ রাবুল্লাহ আলমের একটা সেফাত গুণ বৈশিষ্ট্য অনুরূপ ভাবে এখানে কিছু বিষয় জানার রয়েছে আমাদের সে বিষয়গুলি হলো আল্লাহ রব আলমের নামগুলি খুব সহজেই আহ বোঝা যায় বা সহজেই সেগুলিকে জানা যায় কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিনের গুণাবলীর ক্ষেত্রে বিষয়টি একটু কঠিন একটু ভালো করে আমাদেরকে চিন্তা করা দরকার মূলত লেখক রহম্লা এখানে একটি নিয়ে এসেছেন যেটি তাদের বুঝের চেয়ে বেশি যদি কথা দিয়ে দি তাহলে তোমরা কি চাও যে আল্লাহ এবং তার রাসুলকে মিথ্যা বল আল্লাহ এবং রাসুলকে কোনো মমিন তো সহজে মিথ্যা বলবে না কিন্তু কিভাবে মিথ্যা বলে साधारण मानुष्ठ कर प्रथम पर्या मानु सामने उपस्थापन ठीक नगे प्राथमिक शिक्षा दीपर ताकि पर्या क्रमे शिक्षार मानता के प्राथमिक शिक्षा नटिल से सेफात गुणा विषय कठिन तो अल्प बसि आलोचना करबना संक्षिप्त ही कर इनशाअल्लास्तारित करते हमें पर्याय्रमे आलोचना तब विस्तारित जाबना নিয়মিত ধারাবাহিক ভাবে আমরা এই কিতাব নিয়ে আলোচনা করছি তাই পর্যায়ক্রমে যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে বৈশিষ্ট্য বা প্রতি আমরা যেটা আগেই বলেছি আমি যে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল রয়েছে সেই জাহমিয়া বা মরতাজেলা ইত্যাদি তারা এগুলিকে কোরআন ও হাদিসের আলোকে মানে নেয়নি তারা এগুলিকে মানতে চেয়েছে তাদের अकलर आलो के तरफ बुद्धिर आलोके चिंता क्योंकि आहलिस्ना जम य जमीन आल्लापारे सब चे बी सब चेलाजे अल्लाहर बेपारे सब चाहे अल्लाह सुबहानी मखलुन सत्य मन करे ना धरे अस्वीकार कर सठीक कथा नाम आतिका किदा हल्ले आल्ला सब चुनिशी অতএব তিনি যে সংবাদ আমাদেরকে দিয়েছেন তার পরিচয়গুলি আমরা সেটাকে তার জন্য সেভাবেই আমরা মনে করব। মধ্যে সবচেয়ে আল্লাহর ব্যাপারে যিনি বেশি জানেন তিনি হলেন মধ্যে রসুল সাল্লাহাম সবচেয়ে আল্লাহর ব্যাপারে বেশি জানেন যেহেতু তার কাছে ওহি এসেছে আর কারো কাছে আসে নাই অতএব আল্লাহর যে পরিচয়গুলি আল্লাহর রসুল সাল্লা সাল্লাম তিনি দিয়েছেন আমরা সেটাকে গ্রহণ করব যদি সেগুলি সহি হাদিসে প্রমাণিত হয় বলি যে না আমরা হলো এই দুই পথের মাধ্যমে আল্লাহ রা আলমিনের বৈশিষ্ট্য গুলিকে আমরা গ্রহণ করবো একটি পথ হলো আল্লাহর তিনি যেটা বর্ণনা দিয়েছেন সেটার মাধ্যমে আর একটি পথ হলো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ওহির মাধ্যমে তিনি যে বর্ণনা দিয়েছেন সেটার মাধ্যমে প্রিয় আসুন আমরা এই পর্যায়ে একটু যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের গুরুত্বপূর্ণ দর্শক আশা করি আপনার সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম প্রিয় দর্শক বৃন্দ আমরা বলছিলাম যে আল্লাহ সুবাহ যে গোনাবলি রয়েছে নাম এবং গোনাবুলি দুটোই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 আল্লাহর পরিচয়টাকে নির্ধারণ করবো এটা কখনো আল্লাহ অচয় বাহ্ রাবুল্লাহ আলমিনের নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবো সে বিষয়টি হল আল্লাহ রবুল্লাহ আলামিন তিনি তার করা আনে এবং রাসুল সাল্লাম তিনি তার হাবিসে चय तुले ग्रहण कर ग्रहण करते गए प्रकार अपवेक्षा लिप्त हबनापेक्षार पथ खुलब तक आसर मध्य लिप्त हो जाब द्वित प्रकार एखने को तमसिल तशबिश्रय ना तमसिल की হল এর কোন দৃষ্টান্ত কাছে দাঁড় করবো না উদাহরণস্বরূপ আল্লাহ রা নাম হল তিনি একটি বৈশিষ্ট্য কেমন শ্রবণকারী আমরা মানুষ হিসাবে তো কিছু শ্রবণ করি তাহলে শ্রবণকারী বলতে তাহলে আমাদের মত মতে শ্রবণকারী এইটা মনে করা যাবে না কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এর তুলনাায় মখলুকের মধ্যে কিছু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহর তুলনা মখলুক হওয়ার হতে পারে না অতএব আল্লাহর গুণগুলিকে কোনোদিন আমরা মখলুকের সাথে তুলনা করব না এটা হল বিষয় আমরা খেয়াল রাখব যে আল্লাহর যে কোনো আল্লা সুবাহনতাল তুলনা তার মাসিল তার নজির তার তসবির তার সমতুল্য সাদৃশ্য মাখলুকের মধ্যে কিছু পাওয়া যাবে না অতএব তাহলে কি মনে করব মনে করবো যে আল্লাহ সুবাহ মহান আল্লাহর জন্য যেই ধরনের শ্রবণকারী হওয়া প্রযোজ্য শোভা পায় সেই মহান আল্লাহর জন্য সেই রকমই তিনি শ্রবণকারী সেই মহান আল্লাহ যেরকম শ্রবণকারী হলে তার জন্য শোভা পায় তিনি সেই রকমই শ্রবণকারী আমার মতো বা অমুকের মতো শ্রবণকারী তিনি না সে মহান জন্য যেটা শোভা পায় তিনি সেভাবে তবে শ্রবণকারী অবশ্যই আমরা বিশ্বাস করবো যেহেতু আল্লাহ রব্লা ভাষায় তিনি বলে দিচ্ছেন তিনি স্বামী শ্রবণকারী অতএব শ্রবণকারী এটাকে আবার অস্বীকার করার কোন সুযোগ নেই এই জন্য ইমাম মালিক রাহম তার কাছে একটা প্রশ্ন করল মোয়াটা জেলার একজন ব্যক্তি প্রশ্ন করলো এই যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া আল্লাহ রাবুল্লা আলমিন আর্শের উপরে রয়েছেন তো এই বিষয়ে আপনি কি মনে করেন কি বিশ্বাস করেন এম মালিক রহমা তাকে চারটি নিয়ম বলে দিলেন তিনি বললেন যে দেখো বললেন যে আল্লাহ রাবুল আলমিন আর্শের উপরে রয়েছেন এটা আমরা বুঝলাম र्सर उपरे रही आजीवन एटर आना वाजीब कारण करन संबादे कार जो कौर प्रति ईमानदार हई एटे अस्वीकार कर सूझ नहीं आसा वजीबाई क्योंकि अल्लाह रबुल आलम आर्स आर अजाना कारण अल्लाह रबुल आलमीन से आल्लाबुल आलमीन तरह जतटुक दिए अतटुकु चुप करते निजे गलानों सूची नहीं बद दवार क्षेत्र में चिंता करार क्षेत्र नहीं कारण अल्लाह सुबह तल्लर साथ विषय गाइबी विषय ए गईबी विषय माथा गरम कर खुजे पाव जाए ना गईबी विषय गायबी सूत्र है তো এই গাইবী সূত্রে আল্লাহ সুবাহ যেটুকু আমাদেরকে জানালেন এবং রাসুল সালামের ওয়াহির মাধ্যমে হিসেবে জানাবেন শুধু আমরা জান এতটুকু আল্লাহ রাবুল আলমিন কিভাবে আর্সের উপরে রয়েছেন এটা আমরা জানি না তো যে কথাটা আমরা বললাম যে আসামি আল্লাহ রাবুল আলম শ্রবণকারী তো আল্লাহ রবুল আলমিন কিরকম শ্রবণকারী কিভাবে শ্রবণকারী তা আমরা জানি না কিন্তু আল্লাহ শ্রবণকারী এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যেহেতু কোরআনের সহজ ভাষায় আল্লাহ বলতেছেন ওসামি বাসি তিনি শ্রবণকারী দর্শনকারী কিভাবে দর্শনকারী মানুষ দুই চোখ দিয়ে দেখে এই করে সেই করে আল্লাহ রবুল্লা আলমিন কেমন তা জানি না মানুষের সাথে দর্শন বা শ্রবণের কোন আল্লাহ রাবুল আলমীর তুলনা করা যেতে পারে না চার নম্বর বিষয় হলো এই বিষয়ে বেশি প্রশ্ন করা হলো বেদাত বেদাত মানে অন্যায় কেন বেশি প্রশ্ন করা অনন্যায় আল্লাহ রবীন্দ্রাম যে এই হলো আল্লাহর পরিচয় করা আল্লাহ রাসুল সাল্লাম সেই পরিচয় গুলিদের মেনে নিলেন কোন জিজ্ঞাসাবাদ করলেন না অর্থাৎ বেশি এগুলি নিয়ে বেশি যদি কেউ জিজ্ঞাসাবাদ করতে যায় তাহলে সেই বেঁচে পড়ে যাবে পরিশেষে দেখা যাবে তার ইমানও হারিয়ে ফেল এই যে বিষয়টি বলছিলাম যে মহাজেলা যারা তার এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে গেছে কেমনে এগুলি নিয়ে তারা বেশি চিন্তা করেছে যে স্বামী শ্রবণকারী তাহলে কান আছে সেই কান থাকলে শুনতে পায়। তাহলে আল্লাহকে যদি শ্রবণকারী সাব্যস্ত করতে চাই আল্লাহ শ্রবণ শক্তি রয়েছে শ্রবণকারী তিনি এই গুণটা যদি আল্লাহর জন্য সাব্যস্ত করতে যাই তাহলে আমাকে কি করতে হবে আল্লাহর জন্য তাহলে একটা বডি আছে কান আছে এগুলিকেও সাব্যস্ত করতে হবে আর যখন বডি আছে কান আছে এগুলিকে আল্লাহর জন্য সাব্যস্ত করব তখন আল্লাহ যাবে না। এটাই মানা যাবে না এই হিসাবে তারা এগুলিকে অস্বীকার করেছে আমরা বলব যে না ক্ষেত্রে কোন পন্ডিতির সুযোগ নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন যেভাবে তার পরিচয় দিয়েছেন এবং মালিক রহম্লা যে কয়েকটি বললেন প্রথম হলো কোরআনে আরবি ভাষা আল্লাহ রবীন্দ্রী হ্যাঁ আল্লাহ রয়েছে আল্লাহ রসুল সাল্লাম তিনি তার হাদিসে বর্ণনা করেছেন সহিছে অতএব ইমান আনা আজীব এখানে কোন বর্জন করার সুযোগ নাই তৃতীয় বিষয় যেহেতু আল্লাহ রবাহ আলমিন এতটুকুই শুধু আমাদেরকে জানাইছেন এর চেয়ে বেশি বর্ণনা তিনি আমাদেরকে দেন নাই অতএব এর বেশি বর্ণনার জন্য কোন জিজ্ঞাসাবাদ করার কোনো সুযোগ নেই অনেক ভাবে এক্ষেত্রে আল্লাহ রব্লা আলমিনে তিনি যেমন আল্লাহ রবী আলমিন তেত্রিশ নম্বর আয়াতে বলছেন আল্লাহ রব্লা আলামিন কয়েকটা জিনিস হারাম করেছেন সেই হারামের মধ্যে সর্বপ্রথম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 আখেরাত হলো বিষয় কবর হলো বিষয়, জান্নাত হলো গাইবি বিষয় জাহান্নাম হলো গাইবিষয় বিষয় এ গাইবি গাইবিষয়ে মানুষের নিজের চিন্তা করে কোনো বলার সুযোগ নেই কর আর এবং হাদিস হাদিস যেটি নির্দেশনা দিবে সেটি শুধু বলতে হবে সেটাই মানতে হবে সেটাই বিশ্বাস করতে হবে যখন এই গাইবে বিষয়গুলি নিয়ে কেউ বেশি গবেষণা করতে যাবে সেই তখন ফাঁদে পড়ে যাবে কোন একদিক না কোন এক সে বিদে পড়বে তাহলে আল্লাহ সুবহান হতা আল্লাহ সফাদ ব্যাপারে আমাদের এই কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথম হল আল্লাহ তিনি নিজে তার পরিচয় দিতে গিয়ে এবং আল্লাহ রাসুল সালিস্লাম তিনি তার অহির মাধ্যমে আল্লাহ রব আলের যে বর্ণনাগুলি পরিচয়গুলি নাম ও গুণাবলীগুলি তিনি করা আনে উল্লেখ করেছেন এবং সহি হাদিসে এসেছে আমরা সেগুলির প্রতি ইমান আনব এক দুই কোন মখলুকের জন্য সেগুলিকে সাব্যস্ত করবো না শুধু তার জন্যই সেগুলিকে সীমাবদ্ধ রাখবো কোন মখলুকের জন্য এগুলি হতে পারবো তিন আল্লাহ রব্দুল্লাহ আলমিনের যে গুনাবলিগুলি রয়েছে সেই গুনাবলীগুলি আল্লাহ রবীন্দ্র যতটুকু পরিচয় দিয়েছেন যেভাবে পরিচয় দিয়েছেন আমরা আরবি ভাষা অনুযায়ী যেটুকু বুঝি সেই অনুযায়ী আল্লাহ জন্য সেটুকু আমরা বিশ্বাস করব এবং কোন রকমের কি ধরনের না ধরনের এ কোনো প্রশ্ন সুযোগ নেই চার যেহেতু এগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বয়ং নিজেই তিনি কোরআনে আলোচনা করেছেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার সহিদিশ বর্ণনা দিয়েছেন অতএব এগুলির প্রতি আমরা অবশ্যই নেই যেহেতু তার তুলনা তার দৃষ্টান্ত মখলুকের মাঝে কোনো কিছু নেই অতএব কোন মখলুকের সাথে এগুলির তুলনা হতে পারে না এই সমস্ত নীতিমালার আলোকেই আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনীর নাম এবং সুন্দর গুণাবলী এগুলিকে বিশ্বাস করব। এবং এ বিষয়ে কোন রকমের বিকৃতি কোন রকমের অপব্যাখ্যা এবং কোন রকমের বাড়াবাড়ি সেক্ষেত্রে আমরা কোন সুযোগ নিবো না কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন আরেক আয়তে বলছেন ওয়ালিল্লাহ ফদুবিহা আল্লাহ রবাহ আলমিনীর অনেক সুন্দর নাম রয়েছে ফদুহা তোমরা সেগুলির মাধ্যমে তাকে ডাকো যারা আল্লাহ বিভিন্ন আল্লা ভাবে বিকৃতি করেছে তাদেরকে তোমরা বর্জন করো আল্লাহ বলেন তোমরা এরকম করো না বরং আল্লাহ বলছেন যারা করে তাদেরকে বর্জন করো যারা করে তাদেরকে বর্জন করো কাজটা করা তাহলে কত আরো দূরের বিষয় যারা করে এদের সংস্পর্শ যেতে আল্লাহ নিষেধ করলেন এদেরকেই বর্জন করতে বললেন তাহলে ওই কাজ তো আরো চলবে না এই বিষয়টি তা উহীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়